আলহামদুলিল্লাহ এটা এমন একটি জাতির কাহিনী যাদেরকে আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছিলেন দৈহিক ভাবে তারা ছিল বলিষ্ঠ সুঠাম আর দীর্ঘদেহী জাতিগত ভাবে তারা ছিল ধনী সমৃদ্ধ সম্পদশালী কিন্তু মানসিকতায় তারা ছিল একটি অত্যাচারী জালিম জাতি শুধু তাই নয় তারা ছিল মুশরিক, যারা কমে নুহের পর প্রথম জাতি হিসেবে দুনিয়ার বুকে শিকের প্রচলন ঘটিয়েছিল তাদের বলিষ্ঠ শারীরিক গঠন শক্তি আর সম্পদের প্রাচুর্যের কারণে তারা হয়ে উঠেছিল মারাত্মক অহংকারী এবং অধ্যত তারা এতটাই অহংকারী এবং ব্যাপরোয়া হয়ে উঠেছিল যখন তাদের নবী তাদেরকে আল্লাহ আজাবের ব্যাপারে সতর্ক করলেন তারা বলল মান আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তাদের এই অহংকারে ফেটে পড়া উক্তির জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তাদের এই কথার জবাব দিয়ে বলছেন তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে বেশি ক্ষমতা ধর বেশি শক্তিশালী তাদের দুনিয়াবী শক্তি আর বস্তুগত প্রাচুর্যের কারণে তারা আল্লাহর আজাবকে চ্যালেঞ্জ করেছিল মান আসাদ চূড়ান্ত আজাবে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুতা তিনটি বছর তাদেরকে সময় দিয়েছিলেন সংশোধিত হওয়ার জন্য বড় আজাবের আগে ছোট আজাব দিয়েছিলেন তাদেরকে সংশোধিত হওয়ার জন্য খরা এবং অনাবৃষ্টিতে তাদের শস্যক্ষেত্র ফল ফসল শুকিয়ে গেল কঠিন সময় চলে আসল কিন্তু এর পরও তারা নিজেদেরকে সংশোধিত করল না সব শেষে আল্লাহ তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন সেই কথার জবাব হিসেবে যখন তারা তাদের নবী হুদ আলহসালামকে বলেছিল তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এমনভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল যেমনভাবে দুনিয়ার আর কোন জাতিকে ধ্বংস করা হয়নি ফেরাউন ধ্বংস হয়েছে কিন্তু তাদের পিরামিডগুলো এখনো টিকে আছে গ্রিক সভ্যতা ধ্বংস হয়েছে কিন্তু এখনও তাদের জনবসতি সভ্যতার কিছুটা অবশিষ্ট এখনো টিকে আছে পারস্য সভ্যতা সিন্ধু সভ্যতা সবারই অন্তত কিছু না হলেও জনবসতির সন্ধানটুকু পাওয়া যায় কিন্তু আজ জাতিকে আল্লাহলা এমনভাবে ধ্বংস করে দিলেন যে পরবর্তী লোকেদের এ কথা জানারই সুযোগ থাকল না তারা ঠিক কোন অন্তলে বসবাস করত অথচ তারা ছিল এমন এক জাতি যাদের সমতুল্য দুনিয়ার বুকে এর আগে কাউকে সৃষ্টি করা হয়নি আল্লাহলা বলছেন ফিল বিলাদ। তাদের সমতুল্য কোনো ভূমিতে আর কেউ ছিল না সব শেষে আল্লাহ যখন কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন তারা আল আহকাফ অঞ্চলে বসবাস করত শুধুমাত্র তখনই এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেল হ্যাঁ এটাই হচ্ছে সেই অভিষপ্ত আধ জাতি বর্তমানে যা একটি মরুভূমি এলাকা আল আহকাফ এই শব্দের অর্থই হচ্ছে বালুকাময় উচ্চ উপত্যকা আধ জাতি তারা বসবাস করত বর্তমান ইয়েমেনের হাজারাল মাউত নামক অঞ্চলে তাদের প্রতি প্রেরিত আজাবে বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে আমরা জেনে নেব পেছনের ঘটনা কি ছিল কোন পরিস্থিতি কোন ঘটনা প্রবাহের কারণে আল্লাহ তাদেরকে আজাবে এমনভাবে গ্রাস করলেন যে তাদের অবশিষ্ট রইল না আল্লাহাম হুদ আলাহিসামকে আদ জাতির নিকট প্রেরণ করলেন হুদ আলাহিসাল্লাম তিনিও আদ জাতির একজন ব্যক্তি ছিলেন তাকে আল্লাহ সুহামতাল্লাহ নবুদ্দিয়ে সম্মানিত করলেন এবং তার জাতিকে সতর্ক করার মিশন সাবধান করার মিশন এবং সঠিক পথে ফিরিয়ে আনার মিশন দিয়ে আলোসুব মহম তাকে তাদের কাছে পাঠালেন কেমন ছিল সেই আজ জাতির মানুষেরা আলোসবাদ কুরআনে আজ জাতির মানুষদের বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ মোহাম্মতআল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন সেটা সত্যি বিস্ময়কর ব্যক্তিগত দিক থেকে তাদের ব্যাপারে এবং তোমাদেরকে সৃষ্টিতে অন্য জাতির চেয়ে। দৈহিক গঠন এবং শক্তিতে সমৃদ্ধ করেছেন সুতরাং ইন্ডিভিজুয়ালি তারা ছিল বিশাল বলিষ্ঠ। অর্থাৎ শারীরিকভাবে তারা অন্য যেকোন জাতির ছিল শক্তিশালী। তাদের দৈহিক বর্ণনা দেওয়ার পাশাপাশি আলোসুক্লাহ কুরআনে তাদের সমষ্টিগত বর্ণনাটি উল্লেখ করেছেন সামাজিক জাতিগত এবং সভ্যতাগত দিক থেকে তারা কেমন ছিল তাদের কাছে পাঠানো হয়েছিল হুদ আলাহামকে হুদ আলাহাম তাদেরকে আলোসমাদার দেয়া নিয়ামতগুলোর কথা উল্লেখ করে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আলোসবর দিকে তাদেরকে আহ্বান করছিলেন তিনি বলেন ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো আমদা কুম্বি আন তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু আন আম এবং পুত্র সন্তান ওয়া জানাত যে নিয়ামগুলো দিয়েছিলেন চারটি নিয়ামতের কথা আমরা উল্লেখ করেছি সেগুলো যদি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাব বর্তমান সময়ের প্রেক্ষাপটে চতুষ্পন্তু হচ্ছে লাইভ স্টক বা প্রাণীজ সম্পদ পানি সম্পদ সুতরাং প্রাণী সম্পদের দিক থেকে তারা ছিল সম্পদশালী তাদের কাছে সেটা ছিল পর্যাপ্ত পরিমাণে এবং পুত্র সন্তান বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা হচ্ছে মানব সম্পদ এবং উদ্যান যেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে হচ্ছে কৃষিযোগ্য ভূমি এবং অর্থাৎ পানি সংরক্ষণের ব্যবস্থা আলোচনা একাধারে তাদেরকে দিয়েছিলেন প্রাণীজ সম্পদ মানব সম্পদ দিয়েছিলেন কৃষি ক্ষেত্র এবং পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা এটা হচ্ছে তাদের কালেকটিভ বা সামষ্টিক বর্ণনা এই মিলিয়ে আল্লা সোহাম তালা তাদের সম্পর্কে বলছেন আজ ইরামিল ইমাদ আল্লাহ তিলামাক মিস বিলাত আদ যারা অধিবাসী ছিল ইরাম যারা অধিবাসী ছিল উত্তুস্তম্ভ বা খুঁটি বিশিষ্ট প্রাসাদের যার সমতুল্য বা কাছাকাছি করে কোনো ভূমিতে সৃষ্টি করা হয়নি তাদের প্রতি আলোচনার দেওয়া এই সমস্ত নিয়ামতের মাধ্যমে তারা এমন একটি সমাজ সোসাইটি এবং সভ্যতা বা জাতিকে গড়ে তুলতে সক্ষম হয়েছিল যেটা ছিল সেই সময়ে অন্য যে কোনো জাতির জন্য অনতিক্রমণীয় আনপেরালল তাদের মতো আর কাউকেই সৃষ্টি করা হয়নি তাদের মতো আর কেউই ছিল না কিন্তু তাদের সমস্যাটা কি ছিল এতগুলো নিয়ামত ভোগ করার পর তাদের অ্যাটিটিউড বা মানসিকতা কেমন ছিল তারা কি বিনয় ছিল নাকি তারা অহংকারী ছিল তারা কি আল্লাহর সুক্রিয়া আদায় করছিল নাকি আল্লাহ সাথে কাউকে শরিক করে নিয়েছিল প্রথম সমস্যা নূ আলসালামের জাতির কুফ্ফারদেরকে ধ্বংস করে দেওয়ার পর নতুন করে পৃথিবীতে শিরকের বিস্তার ঘটেছিল এই আজ জাতির মাধ্যমে তারাই সর্বপ্রথম কৌ নুহের পর শিরকের প্রচলন ঘটিয়েছিল সুতরাং তারা মুশ্রিক ছিল মূর্তি পূজা করত এবং ইবেন কাজির রহমা উল্লাহ তিনি উল্লেখ করেছেন তাদের মূর্তি ছিল তিনটি সাদ্দা সামুদা এবং হাররা। সুতরাং এটা ছিল তাদের প্রথম সমস্যা এক নম্বর সমস্যা দ্বিতীয় সমস্যা তারা প্রচুর পরিমাণে সম্পদ অপচয় করত এবং এই সম্পদকে ব্যয় করত অনর্থক গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে সুতরাং তারা ছিল একটি অহংকারী জাতি সম্পদ অপচয়কারী জাতি তৃতীয় সমস্যা তারা ছিল একটি অত্যাচারী জালিম সম্প্রদায় যারা দুনিয়াবী শক্তির কারণে অন্যান্য জাতিগুলোর উপর অত্যাচার চালাত এবং এই কথাগুলোই তাদের নবী হুদ আলাহিসাল্লাম তাদেরকে বলছিলেন তিনি বলেন তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল বসবাস করবে যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হানে থাকো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো সুতরাং আমরা দেখতে পাচ্ছি সম্পদ সময় এবং অবসর এগুলো আমার এবং আপনার জন্য আলসু মোহামতাল পক্ষ থেকে একটা নিয়ামত এগুলো উপকারী এবং বরকতময় হিসেবে আলসু মোহামাত আমাকে এবং আপনাকে দান করেন কিন্তু শেষ পর্যন্ত এটা উপকারী নাও হতে পারে যদি এগুলোকে আমরা সঠিক কাজে ব্যয় করি তাহলে কেবলমাত্র শেষ পর্যন্ত এই সম্পদ সময় এবং অবসর আমার এবং আপনার জন্য উপকারী থাকবে কিন্তু যদি গুনাহের কাজে এই সম্পদ সময় এবং অবসর কিংবা দৈহিক শক্তিকে আমরা ব্যয় করি তাহলে এগুলো যদিও জন্য উপকারী হিসেবে দান করেছিলেন কিন্তু আমাদের নিজেদের ভূমিকার কারণে এগুলো হয়ে যাবে শাস্তি এবং আদলাভের কারণ ক্ষতি আর ধ্বংসের কারণ ঠিক যেমন ঘটেছিল আদ জাতির ক্ষেত্রে তাদের দৈহিক শক্তি তারা ব্যয় করত প্রতিবেশী সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের পেছনে আর অর্থনৈতিক শক্তিকে তারা ব্যয় করত। নিজেদের সচ্ছলতার প্রদর্শনীর পিছনে অপচয় গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে আধ জাতি সম্পদ পেয়ে ও সম্পদের উপকার লাভ করতে পারল না তাদের সম্পর্কে বর্ণনা করেন যে তারা এতটা ধনী এবং সম্পদশালী হয়ে উঠেছিল যে তারা তাদের সম্পদ অপচয় করতে শুরু করল ইসরাফ আধ জাতি তাদের সম্পদের আধিক্যের কারণে প্রাচুর্য এবং সচ্ছলতার কারণে শয়তানের সেই ফাঁদে আটকা পড়ে যায় যেই ফাঁদে যুগে যুগে সম্পদশালী জাতিসম আটকা পড়েছে তাদের মৌলিক চাহিদা পূরণ যেমন খাদ্য বস্ত্র বাসস্থানের কোন চাহিদাগুলো পূরণ হয়ে যাওয়ার পর তাদের অতিরিক্ত সম্পদ তারা লোক দেখানোর কাজে গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে ব্যয় করতে শুরু করে যখন কোন একজন ব্যক্তির কাছে অতিরিক্ত সম্পদ চলে আসে এবং যদি ভালো কাজের পেছনে ব্যয় করার মতো ইমান না থাকে তখন সেই সম্পদকে ব্যয় করা হয় মন্দ কাজে সুতরাং ইমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ইমান থাকার পর আপনার হাতে সম্পদ আসলে তখন আপনি সেই সম্পদকে কল্যাণমূলক কাজে ব্যয় করবেন আর যদি আপনার ইমান না থাকে তখন এই অতিরিক্ত সম্পদ আপনার জন্য একটি বিপর্যয় সৃষ্টি করবে সেই গঠনমূলক কাজে সম্পদকে ব্যয় না করে আপনি সম্পদকে ব্যয় করবেন ধ্বংসাত্মক কাজে মারণাস্ত্র তৈরিতে যেমনটা আমরা বর্তমান পশ্চিম ইউরোপ এবং আমেরিকা তাদের সম্পদকে ব্যয় করছে যতটা না কল্যাণমূলক কাজের পেছনে তার থেকে অনেক বেশি নিজেদের ক্ষমতা গর্ব এবং অহংকারকে ধরে রাখার পেছনে আদ জাতির লোকদের এই অতিরিক্ত সম্পদ ছিল এবং তারা সেই সম্পদ দিয়ে পাহাড়ের উপর পর্বতের উপর স্মৃতিস্তম্ভ প্রাসাদ নির্মাণ করতে শুরু করল তারা এই প্রাসাদগুলো পাহাড়ের উপর নির্মাণ করত কিন্তু তারা বসবাস করত লোকালয়ে সুতরাং এই প্রাসাদগুলো তারা বসবাসের জন্য নির্মাণ করত না এই প্রাসাদগুলো নির্মাণের কোন প্রয়োজনই ছিল না শুধুমাত্র গর্ব এবং অহংকারের জন্য এই সমস্ত প্রাসাদকে তারা নির্মাণ করত ঠিক যেমনটা আমরা দেখে থাকি আমাদের দেশ একটি দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আত্মবাদী এবং আলোকসজ্জার পেছনে কত বিপুল পরিমাণ অর্থকে অপচয় করা হয় আল্লাহ বলেন তোমরা কি প্রতিটি উচ্চ অযথা স্তম্ভ নির্মাণ তা করছুন বা আবাস মানে হচ্ছে করা। এত অধিক পরিমাণ সম্পদ ছিল এত বেশি পরিমাণ খরচ করার মতো অর্থ ছিল যেটা দিয়ে তারা পাহাড়ের উপর প্রাসাদ নির্মাণ করতে শুরু করে অথচের উপর এই প্রাসাদগুলো তারা সেখানে বসবাস করার জন্য নির্মাণ করত না অপরদিকে তারা যেখানে বসবাস করত নিজেদের থাকার জন্য যে ভূমিগুলো নিজেদের থাকার জন্য যে ভবনগুলো তারা নির্মাণ করত সেগুলো এতটা শক্তিশালী এবং মজবুত নির্মাণ করত যেন তারা সেখানে চিরদিন বসবাস করবে এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল বসবাস করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের শক্তি সম্পদ আর প্রাচর্যের একটা বাস্তব মডেল বা প্রদর্শনী ছিল তাদের এই বস্তুগত সভ্যতা বা তাদের নির্মাণশৈলী অর্থাৎ তাদের উঁচু উঁচু প্রাসাদ এবং স্মৃতিস্তম্ভ নিদর্শনগুলো এ কারণেই পরবর্তীতে যখন আল্লাহ তাল আজাব আসল যেটা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল তাদের তথাকথিত সেই সভ্যতা এবং এবং তাদের সেই জনবসতিকে আল্লাহ মহমতাল্লাহ এমনভাবে ধ্বংস করে দিলেন যেন কোনোদিন কেউ এই অঞ্চলে বসবাসী করেনি আল্লাহ মহম্মতাল্লাহ যখন তাদেরকে ধ্বংস করেন তখন এমনভাবে ধ্বংস করলেন যে তাদের কোন কিছুই অবশিষ্ট ছিল না তারা যা নির্মাণ করেছিল যা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল তার কিছুই অবশিষ্ট ছিল না সব ধ্বংস হয়ে গিয়েছিল তাদেরকে আজাবে পাকড় করার আরেকটি কারণ আমরা উল্লেখ করেছি তারা ছিল অত্যাচারী এবং জালিম জাতি। বলেছেন যখন তোমরা আঘাত থানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হেনে থাকো সুতরাং আজ জাতি একই সাথে ছিল একটি ক্ষমতাশালী এবং জালিম অত্যাচারী সম্প্রদায় এই অত্যাচারী জালিম সম্প্রদায়ের নিকট আল্লাহ হুদ আল্লাহ করলেন বলেন আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে হুদ আলাহ সাল্লামকে তাদের ভাই বলে আলাহ সুবাহ উল্লেখ করেছেন কারণ হচ্ছে তিনি ছিলেন তাদেরই মধ্যে হতে একজন ব্যক্তি তার বাণী কি ছিল কি বার্তা দিয়ে আল্লাহ মহামতাল হুদ আল্লাহামকে তাদের নিকট পাঠিয়েছিলেন একই মেসেজ একই বাণী একই বার্তা যেটা ছিল সঈদিনা নুহ আলা বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই খুবই সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক তাউকিদের বার্তা सुरा बोल आज जर निकट तर भाई हुद के प्रेरण कर बंदगी भिन्न तुम मबुद नहीं तुम्हरा तो केवल মিথ্যা রচনাকারী হুদ আল্লাহ বলতেন তোমাদের এই উপাস্য সমূহ তোমাদের এই আলেহাসমূহ যাদেরকে তোমরা পূজা করছ আল্লাহর সাথে যুক্ত করে এগুলো সবগুলো হচ্ছে উপাস্য নিজেদের আবিষ্কার সুতরাং লক্ষ্য করুন আম্বিয়াগণ কতটা স্পষ্টভাষী স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তারা কোন ধরনের ভান ভনিতা করতেন না সরাসরি কথা বলতেন এবং যেখানে সমস্যা যা নিয়ে সমস্যা সেটা নিয়েই তারা কথা বলতেন স্লাইড ইস্যু নিয়ে অযথা তারা সমনষ্ট করতেন না এবং এটা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে হকের বাণী সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া কেননা সত্যের বাণী পৌঁছে দেওয়া এটা একটি আমানা একটি ট্রাস্ট বা বিশ্বস্ততা দিনের তাবলিগের আমানা এবং আল্লাহ তাদের উপর এই বিশ্বস্ত এবং তাদেরকে এই হক প্রচারের দায়িত্ব দিয়েই বিভিন্ন জাতিদের কাছে প্রেরণ করেছেন আমি তোমাদেরকে আমার রবের রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তাওহিদের বাণী পৌঁছে দেওয়ার পর হুদ আল্লাহ ইস্তেকফার করার জন্য উৎসাহিত করতে লাগলেন সুতরাং তাওহিদ তাওহিদের তাবলিগ এবং পরবর্তীতে ইস্তেকফারের দিকে উৎসাহিত করা এটা ছিল নবীদের কাজের একটি পদ্ধতি বা ফর্মুলা হুদাহ সাল্লাম তাদেরকে বললেন তারা মিথ্যা বলছে এবং আরও বললেন হে আমার কম তোমাদের পালন কর্তার কাছে তোমাদের রবের কাছে আমরা আলোচনা করেছিলাম সম্পর্কে এবং তিনিও তার কমকে একইভাবে একই পদ্ধতিতে প্রথমে তাওহিদের কথা উপস্থাপন করার পর তোবা ইস্তেকফারের দিকে উৎসাহিত করছিলেন তিনিও তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং আমরা আরো আলোচনা করেছিলাম যে ইস্তেকফারের পর তবাক আল্লাহ কি জানিয়ে দিচ্ছেন যদি তারা তবাক করে আল্লাহ তাহলে তাদেরকে অতিরিক্ত কি কি বিষয় দান করবেন হুদ আল্লাহি সাল্লাম বলেন আর হে আমার কম তোমাদের পালন কর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই দিকে মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর মুসল বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তিকে আরো বৃদ্ধি করে দেবেন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না হুদ আলাহাম বলছেন তিনি আসমান থেকে অর্থাৎ আল্লাহ তোমাদের উপর আসমান থেকে মুসলধারে বৃষ্টিপ্রেরণ করবেন এখানে বৃষ্টিপ্রেরণের কথা কেন আসলো। কারণ যখন হুদ আল্লাহ হুজ্লামের দাওয়াতকে তারা অস্বীকার করছিল পরবর্তীতে চূড়ান্ত ভাবে বড় আজাব দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুবাহ আধ জাতিকে ছোট আজাব দিচ্ছিলেন যেন তারা ফিরে আসে তাদের উপর অনাবৃষ্টি এবং খরা ছিল। কারণে তাদেরকে বলছেন যদি তারা তওবা করে যদি তারা আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আলোসুমাত আসমান থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এই অনাবৃষ্টির সমস্যা কেটে যাবে এবং আলসু তাদের শক্তিকে আরো বৃদ্ধি করে দিবেন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কেউ নিজেদের দুর্বল অবস্থা নিয়ে আক্ষেপ করে থাকে কোন জাতি যদি আক্ষেপ করে নিজেদের দুর্বল অবস্থা নিয়ে তাদের তাহলে উচিত হবে তওবা করে দিনের দিকে ফিরে আসা এবং সেক্ষেত্রে আলোসব মহাতালা তাদের শক্তিকে আজ জাতি হুদালামের সালামের আহ্বানের কি জবাব দিয়েছিলেন পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে কিন্তু তাদের কাছে কতজন রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন হুদ সালাম সাল্লাম এখানে বলছেন আদ সম্প্রদায় মুরসালিনদেরকে বা রাসুলকে মিথ্যাবাদী বলছে বহু বচন ব্যবহার করেছেন অথচ তাদের কাছে রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন এর কারণ হচ্ছে যদি আপনি একজন রাসুলকে অস্বীকার করেন এর অর্থ আপনি সকল রাসুলদের অস্বীকার করছেন কেননা সকল রাসুলের বাণী ছিল একই বাণী সুতরাং হুদ আলাহ সাল্লামের বাণীকে অস্বীকার করার অর্থ হচ্ছে সকল রাসুলদেরকে অস্বীকার করা যদি আপনি মোহাম্মদ সাল্লা উপর বিশ্বাস না করেন তাহলে মুসা বা ইসা বা অন্য কোন নবীর উপর বিশ্বাস এটা আপনার কোন কাজে আসবে না যদি আপনি কেবলমাত্র একজন রাসুলের উপর অবিশ্বাস করেন এটা সকল রাসুলকে অবিশ্বাস করার সামিল অস্বীকার করার সামিল বর্তমানে যদি কেউ বলে আমি মহাকে বিশ্বাস করি এবং তাকে অনুসরণ করি আমি ইসা আলা বিশ্বাস করি এবং তাকে অনুসরণ করি এবং আমি আরও বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন একমাত্র ইলা তার সাথে কোন শরিক নেই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি অবিশ্বাস করি তার রিসালতকে আমি সন্দেহ করি তাহলে তার এই দাবি কখনোই গ্রহণযোগ্য নয় সে কখনোই ইসলামের ভেতর গণ্য হবে না এর অর্থ আপনাকে সমস্ত আম্বিয়াদেরকে অর্থাৎ আদম আ থেকে শুরু করে মোহাম্মদাম পর্যন্ত প্রত্যেকের উপর বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে তাদের মধ্যে কোন তারতম্য করা যাবে না যে কারণেই আমরা বলে থাকি লা লাফারিকুবাইনা আহাদিমির রুসুল আমরা তার পায়গম্বরদের মধ্যে কোন তারতম্য করি না এ কারণেই একজন রাসুলকে অস্বীকার করার অর্থ হচ্ছে প্রকারান্তরে সমস্ত রাসুলদেরকে অস্বীকার করা সুতরাং যদিও আদ জাতি শুধুমাত্র হুদ আলাহামকেই অস্বীকার করেছিল কিন্তু আল্লাহ সু তিনি বলেছেন আদ সম্প্রদায় পয়গম্বরদেরকে নুরসালীদের এবং নিজেদের ভুলকে সত্য বলা নিঃসন্দেহে অনেক বড় একটি অভিযোগ ছিল কিন্তু কারা ছিল এই মিথ্যা প্রতিপন্নকারী সমাজের কোন শ্রেণী মানুষেরা গত পূর্বে নু আলাহ উল্লেখ করেছিলাম সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা নিপীড়িত মুসলুম মানুষেরা সবার প্রথমে আহ্বানে সবল শক্তিশালীরা তারা বিরোধিতা করেছিল ঘটনা আমরা দেখতে পাই। সর্দার শ্রেণী কোরআনে আলো সতলা যাদেরকে আল হিসাবে হিসেবে চিহ্নিত করেছেন তারা হুদ আলাহিস্লামের ক্ষেত্রেও বিরোধিতা করতে শুরু করল এবং প্রত্যেক যুগেই সমস্ত নবির আসল্দের ক্ষেত্রেই এই আল মালাহ শ্রেণী তারা বিরোধিতা করেছে আল মালাহ কারা আল মালা হচ্ছে তারা যারা সমাজের নেতা বা সর্দার শ্রেণী যখন কোন একটি জাহেল সমাজে এই ধরনের লোকেরা নেতৃত্ব লাভ করে সর্দারের আসন লাভ করে তখন জাহেলিয়াতের কারণে স্বাভাবিকভাবেই তারা অপরাপর মানুষদের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করে নেতৃত্বের কারণে তারা নানা রকম সুবিধাভোগ করে স্বাভাবিকভাবে তারা কখনই চায় না তাদের এই নেতৃত্ব চলে যাক কখনই চায় না তারা যে মিথ্যা আর ভ্রান্তির জালের বিস্তার ঘটিয়ে দিয়ে সমাজের বাকি মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে সেই পরিস্থিতি পাল্টে যাক কাজেই এই ধরনের একটি জাহেল পরিবেশে যখন নবীরা নবুবাতের মিশন শুরু করেন তখন এই আলমালা শ্রেণী মানুষরূপী শয়তানেরা তাদের শয়তানী মিশনকে শুরু করে এবং সেটা কি সেটা হচ্ছে হকের দাওয়াত যেন মানুষ গ্রহণ করতে না পারে সেজন্য নানা রকম সংশয় সন্দেহ আর অপবাদের প্রচার করে দেওয়া সুতরাং এবারে আমরা সেই আদর্শগত মস্তাত্ত্বিক যুদ্ধের দিকে যাচ্ছি যেটা সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল তাদের অভিযোগগুলো কি ছিল কিসির উপর ভিত্তি করে তারা হুদ আলাহ সাল্লাম কি মিথ্যাবাদী বলছিল এক নম্বর তারা বলছিল যদি রবের পক্ষ থেকে রিসালাত পৌঁছে দিতেই হয় তাহলে রব কেন মানুষকে রাসুল করে পাঠালেন কেন করে পাঠালেন না এই অভিযোগটি হুদ আলা বার্তা নিয়ে তাদের কাছে এসেছিলেন সেই বার্তার বিরুদ্ধে যায় না হুদ আলাহাম তাদেরকে বলছিলেন ইয়া কৌমি ওবুদুল্লাহ ইয়া কৌমি অবুদুল্লাহ মা লকুমিন ইরুহ এই বার্তার বিরুদ্ধে তারা কোন অভিযোগ উপস্থাপন করেনি বরং তারা মাধ্যম বা মেথড নিয়ে সন্দেহ সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছিল আল মালা সুশীল সমাজ তারা সমাজের আম বা সাধারণ মানুষদেরকে বলছিল আলোচনা বর্ণনা করছেন তার সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল পরকালের সাক্ষাৎকে যারা মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম ও আত্রাফনা হুমফিল হায়াতের দুনিয়া যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয় তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে সুতরাং আলমালা শ্রেণী তারা সমাজের সাধারণ মানুষদেরকে বলল কিভাবে তোমরা এমন একজন ব্যক্তিকে অনুসরণ করবে যখন সে তোমাদেরই মতো একজন মানুষ সে তো তোমাদেরই মতো পান করে আহার করে সুতরাং আমজনতার অবস্থা নিয়ে আলমালাদেরকে বেশ পরেশান দেখা যাচ্ছে তারা বলল যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে হুদ আলাহ সাল্লাম তাদের এই বক্তব্যের কি জবাব দিয়েছিলেন হুদ আলাহ স্লাম বললেন তোমরা কি বিস্মিত হচ্ছ অবাক হচ্ছ আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের কাছ থেকে তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্য উপদেশ বানিয়ে এসেছে অর্থাৎ এটা মোটেই আশ্চর্যজনক কিছু নয় বরং এটাই হচ্ছে স্বাভাবিক কেন আল্লাহাম তোলা তিনি সবচেয়ে ভালো জানেন দায়িত্বের জন্য কে সবচেয়ে বেশি উপযুক্ত আল্লাহ সবচেয়ে তিনি কাকে দায়িত্ব দেবেন যেমন অন্যত্র যখন তাদের কাছে আসে হেদায়েত পথ নির্দেশ তখন লোকেদের ইমান আনা থেকে বিরত রাখে তাদের এই উক্তি তারা বলে আল্লাহ কি মানুষ কীরল করে পাঠিয়েছেন আল্লাহ সহ বলছেন বল ফেরেস যদি নিশ্চিন্ত হয়ে দুনিয়াতে বিচরণ করত তবে আমি আসমান থেকে ফেরস্তারাই তাদের নিকট রাসুল করে পাঠাতাম বলছেন ফেরেস্তারা যদি রিসালাতের ফেরেস্তারা হচ্ছে একটি ভিন্ন সৃষ্টি একটি ভিন্ন প্রজাতি মানুষ আরেকটি ভিন্ন সৃষ্টি আরেকটি ভিন্ন প্রজাতি রহমা বলছেন ফেরেস্তারা যদি রিসালাতের কাজ চালাত তবে আমরা না তাদের সাথে উঠা করতে পারতাম না ভালোভাবে তাদের কথাকে বুঝতে পারতাম অপর দিকে অপরদিকে ও রাসুল আমাদেরই শ্রেণীভুক্ত এ কারণে আমরা তাদের সাথে মেলামেশা করতে পারি তাদের আচার আচরণ দেখতে পারি এবং তাদের সাথে মিলে মিশে নিজেদের ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারি এবং তাদের আমল দেখে তাদের আখলাগ দেখে নিজেরাও শিখে নিতে সক্ষম হই তাদেরকে অনুকরণ করতে পারি অথচ যদি আল্লাহ ফেরেজ তাকে রাসুল করে পাঠাতেন ফেরেজ পানাহারের প্রয়োজন হয় না বিয়ে সাদী বংশবৃদ্ধি করতে হয় না সুতরাং কিভাবে মানুষ হয়ে আমরা আরেকটি ভিন্ন সৃষ্টি অনুসরণ করতে পারতাম এই সমস্যা দূর করার জন্য যদি সেই ফেরেসটাকে মানুষের আকৃতি দিয়েই প্রেরণ করতে হয় তাহলে তো প্রথম ক্ষেত্রে সরাসরি একজন মানুষকেই আলোচক হিসেবে মনীত করেছেন সুতরাং মানুষের নিকট মানুষকে রিসালাতে দায়িত্ব দিয়ে প্রেরণ করা নিঃসন্দেহে এটা আলোচক মহাতাল্লার পক্ষ থেকে একটা অনেক বড় অনুগ্রহ এ কারণে আলোচ মহামতাল বলছেন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসুল যিনি তোমাদের নিকট আমার আয়াত সমূহ পাঠ করবেন এবং তোমাদের কে পবিত্র করবেন গুনাহ থেকে এবং তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও তার হিক্মমা এবং শিক্ষা দিবেন এমন এবং শিক্ষা দিবেন এমন সব বিষয়গুলো যা তোমরা কখনো জানতে না সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না মানুষকে প্রেরণ করা আল্লাহ পক্ষ থেকে একটি অনুগ্রহ এ কারণে হুদ আলাহ্লাম আদ জাতিকে আল্লাহ মহামাত অন্যান্য অনুগ্রহগুলো দিয়েছিলেন সেগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন যেন তারা এই উভয় বিষয়ের মধ্যে সামঞ্জস্য করতে পারে এবং হককে গ্রহণ করতে পারে তিনি বলছিলেন তোমরা স্মরণ করো আল্লাহ নুহের কমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে অবয়বে আকৃতিতে অন্য লোক অপেক্ষা অন্য জাতি অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন অতএব তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো সুতরাং আল মালা শ্রেণী তাদের প্রথম অভিযোগের দাদ ফাঙা জবাব পেয়ে গেল কিন্তু এর পরও তাদের শিক্ষা হল না তারা দ্বিতীয় অভিযোগ নিয়ে আসলো। অভিযোগ নাম্বার দুই সেটা কি ছিল সেটা ছিল স্পষ্ট প্রমাণের দাবি তারা বলল হে তুমি আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আসুনি আমরা তোমার মুখের কথাতেই আমাদের ইলাহাদেরকে বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই তাদের এই দাবি এই আপত্তি কতটুকু বৈধ কতটুকু যৌক্তিক তারা তো এমন একটা জাতি যারা জানে কিভাবে অতীতের শিরকের কারণে নুআলামের কমকে ধ্বংস করে জানে তাদেরকে মেনুহের পর দুনিয়ার প্রতিনিধিত্ব দান করেছেন। শুধু তাই নয় তারা এটাও ভালো করে জানে যে সমস্ত ইলাহদেরকে তারা আলোসু মোহাম্মতালার সাথে যুক্ত করে নিয়েছে সেগুলো করার পক্ষে তাদের নিজেদের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দলিল নেই এগুলো মূলত তাদের বাপদাদাদের আবিষ্কার এরপরও তারা কিভাবে প্রমাণের দাবি চাইতে পারে এর এরপরও তারা কিভাবে স্পষ্ট প্রমাণ চাইতে পারে যখন তারা কুমরাকে অনুসরণ করে বাপদাদাকে অনুসরণ করে আল্লাহর সাথে কল্পিত ইলাহদেরকে শরিক করে নিয়েছে তখন তারা দলিল প্রমাণের ধার ধারল না আর যখন কিনা সুস্পষ্ট নিদর্শন সহ তাওহিদের দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে তখন তারা প্রমাণের দাবি জানাচ্ছে সুতরাং তাদের এই দাবি ছিল স্ববিরোধী দাবি اكرون ايخو ده والسلام هذه الجواب দিলেন تو جادلونني في اسماء سميتموها سميتموها انتم وآباؤكم ما نزل الله سميتموها انتم وآباؤكم তবে তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা সৃষ্টি করেছ আল্লাহ যা সম্পর্কে কোন সনদ পাঠাননি সুতরাং তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি সুতরাং তাদের দ্বিতীয় অভিযোগটাও আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধেই গেল এখানেও আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধে পিজি হলেন হুদ আলাহাম কিন্তু এরপরও কি মরং তারা এবারে আর কোন সন্দেহ বা সংশয় সৃষ্টি করার অবকাশ না পেয়ে সরাসরি বিভিন্ন বিষয়কে অস্বীকার করতে লাগল যার মধ্যে একটি বিষয় ছিল আখির রাত এবং পুনরুত্থান আগের দুইটি অভিযোগের দাঁত ভাঙা জবাব পেয়ে এবারে তারা আর কোন অবাস্তব দাবি বা আবদার করল না বরং তারা বলল তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয়ই আমাদের জন্য সমান সুতরাং আমরা দেখতে পাচ্ছি হুজ আলাহিস্লাম এবং তার কৌমের কাফেরদের মধ্যে চলমান আদর্শগত যুদ্ধটি একটি নতুন মাত্রা লাভ করতে যাচ্ছে এর আগ পর্যন্ত তারা এমন আচরণ করছিল যে যদি এটা হতো তাহলে আমার সত্যকে গ্রহণ করে নিতাম যদি ওটা হতো তাহলে আমার সত্যকে গ্রহণ করে নিতাম কিন্তু এবার তাদের আসল চেহারা প্রকাশিত হয়ে পড়ল তারা সত্য গ্রহণ করা মানুষ নয় অভিযোগের জবাব পেয়েও তারা হককে গ্রহণ করতে চাচ্ছে না ঠিক যেভাবে গত পর্বে কৌমেনরা প্রধানরা বলেছিল নুয়াল সাল্লামকে তারা বলেছিল আপনি আমাদের সাথে তর্ক করছেন এবং অনেক বেশি কলহ করছেন একইভাবে হুদের জাতি তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয়ই আমাদের জন্য সমান আলমালা শ্রেণী আখিরাতকে অবিশ্বাস করে আম জনতাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলতে লাগল সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মাটি ও হাড় পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাদের বস্তুবাদী চিন্দার কারণে তারা আখিরাত অস্বীকার করলো তারা বললো নমো তুমি বহুদূর তোমাদেরকে যা ওয়াদা করা হচ্ছে সেটা বহুদূর আমরা এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই আমরা এখানেই এখানেই মরবাদেরকে আর আমাদেরকে করা হবে না। সেটা মানুষ আর আর নয়, আল্লাহ করছে। আমরা তার প্রতি ইমান আনয়নকারীও নই সুতরাং আজ জাতি আজ কাফেররা তারা নিজেদেরকে সত্যবাদী দাবি করতে লাগলো কোন যুক্তি প্রমাণ ছাড়াই আর হুদ আলাহিসাল্লামকে মিথ্যাবাদী বলতে লাগল প্রথমে তারা চেয়েছিল কিছু সন্দেহ সংশয় সৃষ্টি করার মাধ্যমে সেই দাবির পক্ষে কিছু দলিলকে দাঁড়া করাতে কিন্তু সবগুলো প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা চলে আসলো আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধের সর্বশেষ বা চূড়ান্ত পর্যায়ে এবং সেটা হচ্ছে সেই জঘন্য পর্যায় যখন আলমালা এবং তাদের সুশীল সমাজের নামধারী ব্যক্তিরা দায়ীদের চরিত্রকে হনন করার চেষ্টা করে এবং তাদেরকে নিয়ে বিদ্রুপ তামাশা কটাক্ষ করতে শুরু করে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যেন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে যায় যদি কোন ব্যক্তির ব্যক্তিত্ব হয় হাস্যকর কিংবা কোনো ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন উন্মাদ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করা যায় স্বাভাবিকভাবে মানুষ তখন সেই ব্যক্তিদের কথা শুনবে না সুতরাং হুদ আলাহ ইসলামের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বলতে লাগল তাদের সম্প্রদায়ের সর্দারেরা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি হুজ এই অভিযোগটিকেও বিনা জবাবে ছেড়ে দিলেন না হুদুলাম বললেন সে বলল হে আমার সম্প্রদায় হে আমার কম হে আমার জাতি আমি মোটি নির্বোধ নই বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গাম্বর তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত ইন্িল উন আমিন আমি তোমাদের বিশ্বস্ত রাসুল কাফিরা চাইল হুদ আলাহিসের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাক কিভাবে তার কথা কিন্তু হে আমার জাতি আমি তো এই কাজের জন্য এর জন্য এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোন মজুরি চাই না কোন বিনিময় চাই না কোন পারিশ্রমিক চাই না আমার আজর আমার পুরস্কার আমার মজুরি শুধুমাত্র তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবু কি তোমরা বুঝবে না এজন্যই আমরা দেখতে পাই সুরাইয়া সিনে জনৈক মোমিনের অপটিকে আলোচনা তুলে ধরেছেন এভাবে যে বলেছিল অনুসরণ যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অনুসরণ করে তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং যারা সুপথ প্রাপ্ত এবং যারা দেখতে সুপথ প্রাপ্ত সুতরাং হুদ আলাহিসাম এখন পর্যন্ত স্পষ্টভাবে এগিয়ে আছেন কিন্তু কাফের সম্প্রদায়ের চূড়ান্ত অভিযোগটা এখনো বাকি আসুন দেখি সেই অভিযোগের ক্ষেত্রে কি হয়েছিল তারা হুদ আলাহিসাল্লামকে এমন একটি অপবাদ দিতে শুরু করল যেটা অন্যান্য সকল নবীদেরকেও দেওয়া হয়েছিল তারা তাকে পাগল হয়ে যাওয়ার অপবাদ দিয়েছে উন্মাদ হয়ে যাওয়ার অপবাদ দিল তারা বলল বরং আমরা তো বলি যে আমাদের কোনো দেবতা আমাদের কোন উপাস্য তোমাকে দুর্দশায় ফেলে দিয়েছে নজর পড়েছে আমাদের কোনো দেবতার নজর পড়েছে এ কারণে তুমি ভারসাম্য হারিয়ে ফেলেছ সুতরাং বলতে লাগল তাদের উপাস্য সমূহের কেউ হুদ আল্লামকে পাগল করে দিয়েছে একই কথা যা বলা হয়েছিল হুদ আলাহ্লাম তাদের এই অভিযোগকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিলেন না তিনি স্পষ্ট স্পষ্টভাবে বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো আল্লাহ ব্যতীত তোমরা আর যা কিছু আল্লাহর সাথে শরিক করো সেসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই প্রথমে হুদ আলাহাম স্পষ্ট সম্পর্ক ছেদের ঘোষণা করলেন সেই সমস্তগুলোর সাথে যাদেরকে তারা আল্লাহর সাথে শরিক করে নিয়েছিল এবং এরপর হুদ আলাহাম চ্যালেঞ্জ জানিয়ে বললেন অতঃপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোন ধরনের অবকাশ দিও না আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করছি যিনি আমার এবং তোমাদের রব দুনিয়ার বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় প্রস্তুত আমার রব সরল সঠিক পথেই রয়েছেন ইবেন কাসির রহমাহ তিনি এই বিষয়টিতে ব্যাখ্যা করে বলছেন এই একটি বাক্য এই ব্যাপারে অকাট্য দলিল সালাম হচ্ছেন আল্লাহর বান্দাহ এবং তার রাসুল কিভাবে কারণ এর আগে আমরা বলেছি তাওহিদের স্পষ্ট প্রমাণ থাকার পরও আজ তার প্রমাণের দাবি তুলেছিল সুতরাং এই ঘটনাটি অর্থাৎ যখন হুদ সালাম তাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো এবং আমাকে কোনো ধরনের অবকাশ দিও না এটা ছিল তাদের জন্য একটি সুযোগ যদি তারা হুদ আলাহামের কোন ক্ষতি করতে পারত কিন্তু দেখতে পাচ্ছি তাদেরকে সবাইকে জানানোর পরও তারা হুদ আলাহামের বিন্দু মাত্র সেই কল্পিত ইলাহাদের ক্ষমতা। তারা নাকি হুদ আল্লাহামের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছিল তারা নাকি হুদ আলাহামের উপর আসর করেছিল তাদের প্রভাবে নাকি হুদ আলাহাম পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জ জানানোর পরেও আজ জাতি তাদের নবীর বিন্দুমাত্র মাত্র করতে পারেনি হুদের পূর্বে গত গতপর্বে আমরা আলোচনা করেছিলাম সম্পর্কে সম্পর্কেও যখন তার অভিযোগ করেছিল অভিযোগ এনেছিল উন্মাদ হয়ে যাওয়ার এবং অভিযোগ করেছিল তাদের কোন দেবতা আসর করে নু আলাহামকে উন্মাদ করে দিয়েছে তখন নু আলাহ সাল্লাম এই একই দলিল পেশ করেছিলেন তিনি বলেছিলেন অতঃপর আমার সম্পর্কে তোমরা যা কিছু করা করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না সুতরাং আমরা দেখতে পাচ্ছি আদর্শগত যুদ্ধের মনস্তাত্ত্বিক যুদ্ধের সকল পর্যায়ে স্পষ্টভাবে বিজয়ী হলেন হুদ আলাহিসাম এবং এরই মাধ্যমে তিনি দাওয়ার হুদ আলাহিসাম যেভাবে তাদের মূর্তিগুলোকে উপাস্যগুলোকে এবং কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বিজয়ী হলেন যখন তারা তার কোন ক্ষতি করতে পারলো না ঠিক তেমনি ভাবে আজ জাতি তারা চাইল হুদ আলাহিসামকে চ্যালেঞ্জ করবে তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের আলেহাদের থেকে আমাদের উপাস্যদের থেকে বিরত রাখার জন্যই আগমন করেছ তুমি সত্যবাদী হলে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো নিয়ে আসো আল্লাহ আজবকে নিয়ে আসো আল্লাহর শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানালো যে জাতি সেই জাতির নাম আদ জাতি তাদের শক্তিমত্তা ক্ষমতা এবং তথাকথিত সিভিলাইজেশন বা সভ্যতার কারণে তারা চূড়ান্ত ভাবে অহংকারী এবং দাম্ভিক হয়ে উঠেছিল এখানে যদিও আমরা সভ্যতা বা সিভিলাইজেশন শব্দটিকে ব্যবহার করছি এর কারণ হচ্ছে এই শব্দটিকেই সচরাচর ব্যবহার করতে দেখা যায় কিন্তু এই শব্দটির পজিটিভ অর্থে আমরা শব্দটিকে ব্যবহার করছি না কেননা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই এই শব্দটিকে ব্যবহার করা হয় বিশুদ্ধ জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতা শব্দটির প্রতিনিধিত্বকারী শব্দ হিসেবে আজ জাতীয় সিভিলাইজেশন মূলত এটা ছিল একটি আনসিভিলাইজড সমাজ সুতরাং যখন আমরা বলবো সভ্যতা তখন বুঝতে হবে এটা তাদের জাহিলিয়াতকেই প্রতিনিধিত্ব করছে যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই বিনোদন বা এন্টারটেইনমেন্ট এই শব্দটি বিনোদন শব্দটি একটি নির্দোষ শব্দ মাত্র কিন্তু বর্তমানে মানুষ এর কোন অর্থটিকে বিনোদন হিসেবে গ্রহণ করেছে। সমস্ত হালাল বিনোদন বাদ দিয়ে যাবতীয় হারাম কাজকে মানুষ একমাত্র বিনোদন হিসেবে গ্রহণ করেছে নাচ গান অশ্লীলতা সিনেমা জুয়া বাজি ধরা যেন ইত্যাদি ছাড়া আর কোনো বিনোদন নেই এ কারণে বিনোদন বা এন্টারটেইনমেন্ট এই শব্দটি একটি নির্দোষ শব্দ থেকে নেতিবাচক অর্থে বদলে গেছে ঠিক সেভাবেই আলোচকালার নিয়ামত সমূহ হতে পারে সেটা আধুনিক প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা কিংবা আধুনিক চিকিৎসা অথবা নির্মাণশৈলী মোট কথা যা কিনা মানুষের জীবনযাত্রাকে সহজ করে সেটাকে কাজে লাগিয়ে যদি একটি সমাজ গড়ে ওঠে সেটাকে আমরা ততক্ষণ পর্যন্ত সভ্যতা বলতে পারি না যতক্ষণ না কোনো জাতি সেই সভ্যতাকে কাজে লাগিয়ে ইমানকে অর্জন করতে পারে এবং ইমান অর্জনের ফলাফল হিসেবে মানবতাকে উন্নত করতে পারে ইমান অর্জনের ফলাফল হিসেবে সামাজিক শান্তি শৃঙ্খলাকে নিশ্চিত করতে পারে যদি এই নিয়ামতগুলোকে তারা ব্যবহার করে নিজেদের কুফরের ভিত্তিকে মজবুত করতে তখন এই সমস্ত সভ্যতা মূলত বিশুদ্ধ জাহিলিয়া এই সমস্ত সভ্যতা সেই ক্ষেত্রে মূলত বিশুদ্ধ অজ্ঞতা সভ্যতা মানেই শুধু উঁচু উঁচু বড় বড় দালান নয় সভ্যতা মানেই শুধু আধুনিক প্রযুক্তি নয় এই আধুনিক প্রযুক্তি কিংবা উঁচু দালান এগুলো সব আল্লাহ দান করা এগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে আরামদায়ক করে যখন এই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে মানুষ সত্যিকার সভ্য যাপন করতে শিখে যখন অশ্লীলতা ব্যভিচার থেকে মানুষ দূরত্ব অর্জন করতে শিখে যখন গর্বের শিশুদেরকে হত্যা করে না মদ জোয়ায় মত্ত হয় না যখন সম্পদের লোভে অন্য ভূমির উপর বোমাবর্ষণ করে নারী শিশু বৃদ্ধদেরকে হত্যা করে না সেটাই হচ্ছে প্রকৃত সভ্যতা আদ তির মতো অন্তঃসার শূন্য বাহ্যিক চাকিক কখনোই সভ্যতা পলা যায় না যে ফেরাউন পিরামিড করেছিল তার সেই মিশরীয় সভ্যতা নিয়ে গর্ব করার কি আছে আমরা কি ভুলে গেছি পিরামিড হচ্ছে শুধুমাত্র একটি স্থাপনা একদিকে ফেরাউন মাটি পাথরের তৈরি একটি স্থাপনা করেছে ঠিক কিন্তু অপর দিকে সে হাজার হাজার মানব সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র নিজের রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায় কি প্রতিটি পিরামিড নির্মাণের পেছনে প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ এরপর কি এই নির্মাণগুলোকে আমরা সভ্যতা বলব এরপর কি সেই সমাজকে আমরা সভ্যতা বলব যখন সমাজে রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায় সমাজের নেতা শিশু সন্তানদেরকে হত্যা করত মুঘল সভ্যতা বা মুঘল সাম্রাজ্যে সম্রাট শাহজাহান তাজমহলকে নির্মাণ করেছে এটা শুধুমাত্র একটি দালান বা নির্মাণ বা সমাধি সৌধ ইসলামে কবরের উপর কোন ভিত্তি সমাধি সৌধ নির্মাণের কোন অনুমোদন নেই সেই মুঘল সাম্রাজ্যের প্রতীক তাজমহল কখনই সভ্যতা নয় রাজকোষ খালি করে মানুষের সম্পত্তি ব্যবহার করে তাজমহল নির্মাণ করা হলো আর সারা দেশে দেখা দিল দুর্ভিক্ষ না খেয়ে খাবারের অভাবে মারা গেল বহু মানুষ এটা কখনই তাদের সভ্যতা নয় বরং এটা তাদের জাহিলিয়াতকে প্রতিনিধিত্ব করে বিষয় পশ্চিম ইউরোপ এবং আমেরিকার বস্তুগত দালান তাদের প্রযুক্তি দেখে তাদের তথা তথাকথিত সভ্যতার প্রতি আমরা মহাবিষ্ট হয়ে গেছি তাদের জীবনধারার প্রতি আমরা আকৃষ্ট সবকিছুতেই আমরা তাদের মতো হতে চাই কিন্তু আমাদেরকে কখনোই ভুলে গেলে চলবে না আজকের ইউরোপ এবং আমেরিকা হচ্ছে গতকালের সেই আজ জাতি আদ জাতি যেমন একটি জালিম অত্যাচারে নিষ্ঠুর জাতি ছিল এই ইউরোপ আমেরিকানদের ইতিহাস তার থেকে কোন অংশই কম নয় তাদের আজকের এই সম্পদের পাহাড় তারা কিভাবে গড়েছে তারা এই সম্পদের পাহাড়কে গড়েছে চুরি এবং লুটপাটের মাধ্যমে কয়েকশ বছর ধরে তারা আফ্রিকা মহাদেশের মানুষদেরকে দাস হিসেবে নির্যাতন করেছে আমেরিকান রেড ইন্ডিয়ানদের তারা নির্মূল করেছে অস্ট্রেলিয়ার মানুষদেরকে নির্মূল করে তাদেরকে তাদেরই ভূমিতে সংখ্যালঘু বানিয়ে দিয়েছে সারা পৃথিবী থেকে তারা সম্পদকে লুটপাট করেছে এমনকি ভারতের কহিনোর হীরা এখনো তাদের রানীর রাজ মুকুটে শোভা পায় এই চুরি এই ডাকাতির নাম কখনই সভ্যতা নয় বর্তমান বিশ্বেও তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে মুসলিম বিশ্বে তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে এর পরকি আমরা তাদের বাহ্যিক চাক্তিক্য দেখে যার নাম তারা দিয়েছে আধুনিক সভ্যতা সেগুলোর প্রতি মহাবিষ্ট থাকব যদি আমরা তাদের প্রতি মহাবিষ্ট থাকি নিঃসন্দেহে নিঃসন্দেহে আদ জাতির ঘটনা থেকে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে আদ জাতির সমতুল্য ইতিপূর্বে কাউকে সৃষ্টি করা হয়নি তাদের সমকক্ষ কেউ ছিল না তাদের গর্ব এবং অহংকার ছিল তাদের সেই তথা কথিত সভ্যতা তাদের সেই বস্তুগত অর্জন যেগুলোর কারণে তারা নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে মনে করত এমনকি তারা আল্লাহকেও সব ধরনের হিসাব নিকাশের বাইরে রাখত এই গর্ব এবং অহংকার দুনিয়াবী বস্তু নিয়ে গর্ব এবং অহংকার করা এটা এক প্রকার মানসিক ব্যাধি এবং কুরআন হচ্ছে সেই মানসিক ব্যাধির চিকিৎসা আজ জাতির ঘটনা সেই মানসিক ব্যাধির চিকিৎসা স্বরূপ আজ জাতি তারা ছিল। তাদের সভ্যতা তাদের সম্পদ তাদের শক্তি তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে বাঁচিয়ে দেবে এই মানসিকতা এমনকি আজও আমরা প্রায় সকল ক্ষমতাধর অবিশ্বাসী জাতিগুলোর মধ্যে দেখতে পাই আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলছি সেটা আরও স্পষ্টভাবে যদি আমরা কিছু উদাহরণ পেশ করি গত শতাব্দীর শুরুতে পৃথিবীর বুকে সবচেয়ে ক্ষমতাধর জাতি ছিল গ্রেট ব্রিটেন তারা একটি জাহাজ নির্মাণ করল যেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী তারা মনে করল এই জাহাজ দিয়ে তারা সমুদ্রের সীমানাকে জয় করে ফেলবে তারা সেটা নামও দিল সেই রকম জাহাজটির নাম দিয়েছিল তারা টাইটানিক যার অর্থ দৈত্য আকৃতি দানবীয়, তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাকি আল্লাহ সহ শক্তিকে ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাক্রমশারী আল্লাহ সুহামতাল্লা শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে এমনকি জাহাজের যাত্রা শুরুর আগে তারা প্রচার করেছিল নট ইভেন গড ক্যান সিংক ইট এমনকি আল্লাহ এই জাহাজটিকে ডুবাতে পারবেন না আল্লাহকে চ্যালেঞ্জ জানানোর ফলাফল কেমন হয়েছিল সেটা আমরা দেখেছি এই টাইটানিক জাহাজটি যার কথা ছিল পুরো পৃথিবীর জলভাগ দাপিয়ে সমুদ্রকে জয় করার যাকে বলা হয়েছিল আনসিঙ্কেবল বলা হয়েছিল এটা মানবজাতির সবচেয়ে ক্ষমতাধর এবং মহান অর্জনের খাতায় নাম লেখাবে কিন্তু কি ঘটেছিল আল্লাহ সুবাহ সেই জাহাজটির প্রথম যাত্রাতেই তাকে ডুবিয়ে দিয়েছেন তারা অহংকার করেছিল ধ্বংস হয়েছে তাদের পরিণাম ব্রিটিশদের পতনের পর সবচেয়ে রাষ্ট্র হিসেবে অবির্ভূত হল আমেরিকা তারা এমন একটি মহাকাশযোগ এবং তারা সেই মহাকাশযানটির নামও দিয়েছিল চ্যালেঞ্জার এই মহাকাশজানের মাধ্যমে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করল যেন তার আসমানের সীমানাকে ছাড়িয়ে যাবে কিন্তু কি ঘটেছিল প্রথম যাত্রাতেই এটি আসমানে উড়ন্ত অবস্থায় জ্বলে পুরে ছাই হয়ে গেল আল্লাহ এটাকে ধ্বংস করে হাওয়ায় মিশিয়ে দিতেন তারা অহংকার করেছিলাম কিন্তু এই ঘটনাগুলো আজ জাতীয় ছিল এমনই ভাবে অহংকারে অন্ধ আল্লাহ সুবাহ বলেন যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে অধিক শক্তিশালী বস্তুত তারা আমার নিদর্শনগুলোকে আমার আয়াতসমূহকে অস্বীকার করত আলোচনায় তাদেরকে সৃষ্টি করেছেন তারা যতই শক্তিশালী ক্ষমতাদের হোক না কেন ভুলে গেলে চলবে না এই শক্তি এবং ক্ষমতা আল্লাহরই দেওয়া হুবুদ আলাহিস আবজাটিকে বলছিলেন আলাইকুম আমি তো তোমাদের জন্য এক মহা মহাদিবসের শাস্তির আশঙ্কা করি আমি তো তোমাদের জন্য এক মহা আজাবের আশঙ্কা করি তখন তারা কি বলেছিল আজ যাতি হুদ আল্লাহ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি অতপ্পর হুদ আলাহিস্লাম আল্লাহর কাছে ধুয়া করলেন আল্লাহ বলেন হুদাম বলেন কল আরবীন সরুনি বিমা কজ্জাবুন নি বললেন হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে সাহায্য করো সুরি কারণ কারণ তারা আমাকে মিথ্যা বলেছে এবং হুদ আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ মহান দরবারে পৌঁছে গেল। আল্লাহ আলা গেলেন তিনি বললেন অল্প সময়ের মধ্যেই তাদের প্রভাত হবে এমন একটি অবস্থায় যখন তারা অনুতপ্ত হবে আল্লাহ সুমাতাহ শুরুতেই আধ্যাতিকে শাস্তি দেননি তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি বিভিন্ন সুযোগ দিয়েছিলেন শুভ তাদের পরীক্ষা নিচ্ছিলেন প্রথমে তাদেরকে কিছুদিন খড়ায় আক্রান্ত করা হলো, খরা এবং অনাবৃষ্টিতে আক্রান্ত করা হলো প্রায় তিনটি বছর ধরে যেন তারা নিজেদের মানবিক দুর্বলতার কথা উপলব্ধি করতে পারে যেন তারা নিজেদের ভুল বুঝতে পারে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য তাদেরকে এই লঘুশাস্তি দেওয়া হয়েছিল বৃষ্টির অভাবে তাদের ফসল শুকিয়ে আসলো। তারা একটি কঠিন সময় অতিক্রম করছিল কিন্তু এরপরও দবা করে আল্লাহর দিকে তারা ফিরে আসল না যখন পরিস্থিতি আরো কঠিন আকার ধারণ করলো। দীর্ঘদিন খরা এবং অনাবৃষ্টিতে ভুগে সব শেষে তারা মক্কার হারাম শরীফে দোয়া করার জন্য একটি প্রতিনিধি দলকে প্রেরণ করল সেই প্রতিনিধি দল কাবা করে জমায়েত হল এবং সেখানে তারা কাতর সরে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করতে লাগল এমন সময় তারা একটি কণ্ঠ একটি আওয়াজ শুনতে পেল তাদেরকে বলা হল তোমরা যে কোনো একটি মেঘ বেছে নাও লাল সাদা অথবা কালো বর্ণের তারা কালো বর্ণের মেঘটিকে বেছে নিল আজ জাতির লোকেরা তাদের আকাশে কালো মেঘ দেখতে পেল এবং বলতে লাগল এই তো রহমতের বৃষ্টি আসছে রহমতের বৃষ্টি আসছে কালো মেঘ দেখে তারা ধরে নিল প্রচুর বৃষ্টি হবে কিন্তু তাতে রহমত ছিল না সে কালো মেঘে ছিল আজাব যা আল্লাহর আদেশে সব কিছুকে ধ্বংস করে দিতে আসছে আল্লাহ মোহাম্মতাল্লাহ বলেন অতপ্পর তারা যখন শাস্তিকে মেঘ রূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল তখন বলল এই তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে সেই মেঘগুলো ছিল খুবই এবং আমরা জানি সাধারণত কালো মেঘে প্রচুর বৃষ্টি হয় এ কারণে তারা খুব খুশি হল ভাবল শেষ পর্যন্ত বৃষ্টি আসতে যাচ্ছে তারা খুশি মনে ছিল মেঘের দিকে আল্লাহ মোহাম্ম বলেন বরং এটা তো সেই বস্তু যা তোমরা তারা চেয়েছিলে এটা হচ্ছে বায়ু জাতের রয়েছে মরমান্তিক শাস্তি সে তার পালনকর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে রাত জাতি তারা ভেবেছিল সাধারণ বৃষ্টি হবে কিন্তু এটা ছিল আল্লাহর শাস্তি রাসুল্লাহ তিনি যখন মদিনা আকাশে মেঘ জমতে দেখতেন তার চেহারার রং বদলে যেত তিনি চিন্তিত হয়ে পড়তেন আহেশ আনহা তার এই চেহারার পরিবর্তনকে লক্ষ্য করতেন এবং তিনি বলতেন ইয়া রাসুল্লাহ মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কেন আমরা জানি বিশেষ করে মরুভূমি বা জাজিরাতুল আরবে খুবই কম বৃষ্টিপাত হয় এ কারণে আইসা রাজা তিনি রাসুল্লাহ সাল্লাহকে জিজ্ঞাসা করতে রাসুল্লাহ মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কিন্তু আপনাকে চিন্তিত উৎকণ্ঠিত দেখায় কেন রাসুল্লাহ সাল্লাই বলতেন আমাদের আগে এক জাতি ছিল যারা মেঘ দেখে ভেবেছিল এটা তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে কিন্তু তারা জানত না এটা আল্লাহ সাল্লাহ আজাবকে নিয়ে আসছে লক্ষ্য করুন রাসুল্লাহ সাল্লাই এর মনে আজাবের ভয় কাজ করত আর আমরা আজাব থেকে কতটা নির্ভাবনা হয়ে গেছি মানুষ হিসেবে আমাদের কখনোই আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করা উচিত নয় আমরা রাতে দিনে ক্রমাগত গুণ করে চলেছি কিভাবে আমরা আল্লাহর আজাব থেকে মনে করতে পারি। আমাদের উপকূলীয় আজাব আসে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা তখন সেগুলোর প্রতি আমাদের আচরণটা কেমন হয়ে থাকে সেগুলোকে আমরা কি ধরনের নাম প্রদান করি প্রথমত আমরা সেগুলোকে আজাব মানতেই নারাজ এগুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ নাম দিয়ে থাকি প্রাকৃতিক এমনি এমনি প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে যেন এই দুর্যোগগুলো চলে এসেছে যেন এই আজাবগুলো চলে এসেছে যেন এগুলোকে নিয়ন্ত্রণের কেউ নেই মানুষের হৃদয়ের অবস্থা দেখুন তাদের আচরণকে লক্ষ্য করুন ঠিক সেই আজ জাতির লোকেদের মতো বরং তাদের থেকে খারাপ তারা আল্লাহ সুমতলাকে সব ধরনের সমীকরণের বাইরে রাখত আজকের মানুষের অবস্থা হচ্ছে এটাই তারা সবকিছুকে প্রাকৃতিক ঘটনা প্রকৃতির নিয়ম বলে মনে করে যেন এগুলো নিয়ন্ত্রণের কেউ নেই যেন আল্লাহ বলতে কেউ নেই নিঃসন্দেহে এটা স্পষ্ট কুফোর দ্বিতীয়ত যখন এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সতর্কবার্তা আমরা পাই তখন আমরা কি ধরনের আচরণ করি তখন আমরা কি করি আমরা কি নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে স্টেকফার করি আমরা কি নিজেদের আমল নিয়ে পর্যালোচনা করি কখনোই না বরং যে আজাবের কারণে আমাদের ভীত আতঙ্কিত হবার কথা সেই আজাব নিয়ে আমরা তামাশা বিদ্রুপ করতে শুরু করি কত জঘন্য আমাদের আচরণ গত বছর যখন একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আসল জাহেল লোকেরা সেটাকে একটি জাহেল নামও প্রদান করল ঘূর্ণিঝড়টি নাম দিল তারা মহাসেন কিন্তু আল্লাহ রহমদের কারণে শেষ মুহূর্তে বড় কোনো আঘাত না হেনে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে চলে গেল এরপর কি ঘটল মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করলো। মানুষ করতে করল কেউ কেউ বলতে লাগলো মহাসেন লেজ গুটিয়ে পালিয়েছে আজ জাতি বলেছিল মান আশাদ্দু মিন কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আর আমরাও আজকে বলছি আজ জাতির মতো ঘূর্ণিচ লেজ গুটিয়ে পালিয়েছে আজ জাতির মতো আমরা বলছি আমরা এই আজাবকে মোকাবেলা করব। কত জঘন্য এবং উদ্ভুতপূর্ণ আমাদের আচরণ আল্লাহ বলেন অতঃপ্পর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আজাবকে আস্বাদন করার জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু রিহানসরসরা বেশ কিছু অশুভ দিনে ফি আইয়ামিন হিসাত আর পরকালে আজাব এটা তো আরো জনক এমন অবস্থায় যে তখন তারা সাহায্যপ্রাপ্তও হবে না প্রচন্ডা বাতাস যা খুবই তীক্ষ্ণ এবং আজ জাতিকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব দিয়ে বর্তমান সময়ে এর সবচেয়ে কাছাকাছি উদাহরণ হচ্ছে টর্নেডো কেননা এর প্রচন্ড দ্রুতগতির ঘূর্ণী বাতাস থাকে এবং ভীষণ জোরালো শব্দ হয় আপনি যদি এর শব্দ শুনে থাকেন কিংবা টিভিতেও কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এর শব্দ কতটা ভীতিকর এবং এর বাতাস মারাত্মক এক সময় এটা ভূপৃষ্ঠ স্পর্শ করে এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করে ঘুরতে শুরু করে অতঃপর এই ঘূর্ণিবায়ু যাত্রা শুরু করে এটি একটি জায়গায় বেশিক্ষণ অবস্থান করে না ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করে কিন্তু কয়েক মুহূর্তে কয়েক মিনিটের মধ্যে এর চলার পথে যা কিছু আসে সবকিছুকে ধ্বংস করে ফেলে যত ভাই বস্তুই হোক না কেন এর চলার পথে যা কিছু আসে সবকিছুকে উপরে ফেলে বাড়ির ছাদ গবাদি পশু মানুষ এমনকি গাড়ি পর্যন্ত উড়িয়ে নেয় এই শক্তিশালী ঝড়গুলো আমরা দেখেছি কয়েক মিনিটের একটা টর্নেডো নেমে এসে কয়েক মাইলের পথ অতিক্রম করে চারদিক তছ নচ করে দেয় সবকিছু লন্ডভন্ড করে দেয় আল্লাহ মত যে বায়ু আধ জাতির উপর প্রেরণ করেছিলেন সেই বায়ু দিয়ে চারদিক থেকে তাদেরকে আটকে ফেললেন চিন্তা করে দেখুন একটি টর্নেডো নেমে আসলো এবং পুরো জাতিকে দিক থেকে ঘিরে ফেললো। সব দিক থেকে এবং এটা শুধুমাত্র কয়েক কয়েক মিনিটের মিনিটের জন্য ছিল না। একটি যদি এত বড় ক্ষতি করতে পারে সেখানে আজ জাতিকে ধ্বংস করার জন্য আলাস যে ঘূর্ণিবায়ু প্রেরণ করেছিলেন সেটা শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ছিল না বরং ক্রমাগত টানা সাত রাত এবং আট দিনের জন্য আলাস মোহাম্মতালা সেই ঝড়কে প্রেরণ করেছিলেন ফি আয়ামিন হিসাদ অর্থাৎ কতিপয় অশুভ দিনে চিন্তা করুন একটি টর্নেডো তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে আদ জাতি তাদের দৈহিক শক্তির গর্ব করত তাদের বলিষ্ঠ দীর্ঘ দেহগুলোকে উড়িয়ে নিয়ে তাদের দেয়াল বরাবর ঘরবাড়ি এবং গাছপালার উপর নিয়ে আশ্রয় ফেলছিল সব কিছুকে সেই ঘূর্ণীবায়ু ধ্বংস করে দিচ্ছিল আল্লাহ মোহাম্মতোল্লাহ তাদেরকে এই করুণ অবস্থায় মর্মান্তিক অবস্থায় এই আজাবে আটকে রাখলেন টানা সাত রাত এবং আট দিন পর্যন্ত আল্লাহ সুহামতাল্লাহ বলেন হুসুমা যার অর্থ হচ্ছে বিরামহীন প্রকার বিরতি ছাড়াই কোন ধরনের অবকাশ দেওয়ার সুযোগ না দিয়ে আল্লাহ বলছেন আল্লাহমতাল্লাহ বলছেন এবং আদ গোত্র ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা দ্বারা যা তিনি করেছিলেন তাদের উপর সাত রাত্রি এবং আট দিবস পর্যন্ত অবিরাম এটাই ছিল আল্লাহ আল্লাহ হচ্ছেন তার শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ সহ্লা বলেন অতঃপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বেশ কয়েকটি অশুভ দিনে যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আজাব আস্বাদন করানো যায় আর পরকালের আজাব সেটা তো আরো লাঞ্ছনা কর যেদিন তারা কোন ধরনের সাহায্য প্রাপ্ত হবে না এটা ছিল তাদের প্রতি দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি সেটা আরো মারাত্মক যখন সবকিছু থেমে গেল ঝড় থেমে গেল তখন সেখানে কি দেখা গেল কি অবশিষ্ট ছিল অর্থাৎ যদি আপনি সেখান দিয়ে হেঁটে যেতেন তাহলে কি দেখতে পেতেন আল্লাহ কুর আনে বলছেন ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে যেন তারা খেজুর গাছের ফাঁপা ঘুরি আপ জাতির লোকেরা দৈহিকভাবে শক্তিশালী ছিল তারা আকৃতিতে দীর্ঘদেহা এমনভাবে সেখানে মরে পড়েছিল যেন তারা উপড়ে ফেলা খেজুর গাছ এবং আপনাদেরকে আমি আবার মনে করে দিতে চাই এমনভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল পরবর্তী জাতিদের কাছে তাদের আবাসস্থল সম্পর্কে কোন অস্তিত্বই ছিল না তারা জানত না ঠিক কোথায় আজ জাতি বসবাস করত আল্লাহ আজ জাতিকে এভাবেই ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ কুরআনে আমাদেরকে প্রশ্ন করছেন তিনি বলেন অতঃপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি আমরা দেখতে পাই অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে ফেরাউনের জাতি ধ্বংস হয়েছে কিন্তু তাদের পিরামিড রয়ে গেছে আল্লাহরান পিরামিডস এগুলো এখনো রয়ে গেছে আরও আছে সামুদাতি ধ্বংসাবশেষ গ্রিক জাতি গ্রিক সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে কিন্তু তাদের ধ্বংসাবশেষ আমাদের মধ্যে আছে এগুলো অতীত যুগের অহংকারী জাতিগুলোর ধ্বংসাবশেষ কিন্তু আজ জাতি তাদের ধ্বংসাবশেষ কোথায় আমরা আজ জাতি আধ সাম্রাজ্যের কিছুই পাই না আল্লাহ মোল্লা এমনভাবে ধ্বংস করে দিয়েছেন কারণ তারাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী এ কারণে আল্লাহ মো তাল্লা দুনিয়ার বুক থেকে তাদেরকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন বর্তমানে এই অঞ্চলটি হাজারামতের এই অঞ্চলটি একটি বালুকাময় প্রান্তর যার নাম হচ্ছে আল্লাহকাফ সেখানে গেলে আপনি কিছুই দেখতে পাবেন না মরুভূমি এমনকি সেখানে কেউ বসবাসও করে না সুতরাং এই ঘটনা থেকে প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে যে দৈহিক শক্তির কারণে আজ বড়াই করত যে সভ্যতার কারণে তারা ধরাকে স্বরা জ্ঞান করত অহংকার করত যখন আল্লাহর আজাব আসলো তখন সেগুলো তাদের কোন উপকারেই আসলো না তখন সেগুলো তাদের কোনো কাজে আসলো না হুদ আল্লাহামের নামে যে সুরাটি আলু সুমান করেছেন সেই সুরাটিতে আদ জাতির ঘটনা আলু সুহান বর্ণনা করেছেন এবং বর্ণনা করার পর সব শেষে আলু সুমান আদ সম্প্রদায় তাদের রবকে তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম জেনে রাখো ধ্বংসই হলো হুদের সম্প্রদায় আজ জাতি কেলা আজ জাতির সহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু হুদ এবং হুদ আলাহ সাল্লামের কথা যারা ইমানেছিলেন তাদের কি হয়েছিল আল্লাহ মোহাম্মতাল্লাহ হুদ আল্লাহাম এবং মুমিনদেরকে রক্ষা করেছেন আল্লাহ বলেন পরবর্তীতে যখন আমার ফরমান এসে পৌঁছে গেল তখন আমি আমার রহমতের দ্বারা হুদকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম রক্ষা করলাম এক কঠিন আজাব থেকে এটাই হলো হল জাতি তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল এবং তারা নবী নবীরকে অমান্য করেছিল এবং তারা প্রত্যেক অধ্যত স্বৈরাচারী ব্যক্তিকে অনুসরণ করত এই দুনিয়াতেও তাদের উপর লালত হয়েছিল আর তারা কিয়ামতের দিনেও লানতগ্রস্ত হবে জেনে রাখো আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই হলো হুদের সম্প্রদায় আদের পরিণাম সুতরাং আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে তাদের সম্পদ তাদের কোন সাহায্য করতে পারেনি তাদের ক্ষমতা তাদের কোন উপকারে আসেনি আল্লাহ মোহাম্মতভাবে ধ্বংস করে দিয়েছিলেন সুতরাং বর্তমান পৃথিবীতেও কেউ যদি আজ জাতির পদাঙ্ককে অনুসরণ করে তাদেরও ঠিক একই পরিণতি অপেক্ষা করছে আমরা হুদ আল্লাহ ইসলাম এবং আজ জাতির ঘটনা শুনলাম সবশেষে একটি কথা দিয়ে আজকের আলোচনা আমি শেষ করতে চাই সাইদিনা আবুদারদা আনহু তার কথা রাজি আনহু তিনি বসবাস করছিলেন সেই ছিল ইসলামিক খিলাফার রাজধানী তিনি সেই সময় মুসলিমদের আচরণ লক্ষ্য করছিলেন তখন মুসলিম উম্মার মধ্যে সম্পদের পাচুর্য চলে আসে মুসলিম উম্মা অমিতব্যায়িতা এবং বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠছিল তাদের মধ্যে ভোগ বিলাস বৃদ্ধি ছিল মুসলিমরা সেই সময় বৃত্তশালী হয়ে উঠছিল তাদের জীবনযাত্রার ধরন বদলে যাচ্ছিল প্রাচুর যে ছোয়া তারা আয়সী এবং তিনি নিজেও বদলাননি এবং তিনি চাইতেন না অন্যান্য মুসলিমরাও বদলে যাক একারণে তিনি উঠে দাঁড়ালেন এবং খুদ্ দিলেন তিনি বললেন ওহে লোকসকল ওহে লোকসকল। তোমাদের কি লজ্জাবোধ বিলুপ্ত হয়ে গেছে তোমরা এত এত মাল সম্পদ জমাচ্ছ যা কখনো খেয়ে যেতে পারবে না এত দালান কোঠা তৈরি করছো যেখানে তোমরা বসবাস করতে পারবে না তোমরা তো তোমাদের জীবনের চেয়েও বেশি আয়ু কামনা করছো وان من كان قبلكم كانوا يجمعون فيوعون ويبنون فيوثقون وياملون فيطيلون তোমাদের <تمتصفيق> পূর্ববর্তী লোকেরা সম্পদ জমা করত আর সেই সম্পদ উরাতো তোমাদের চেয়ে বেশি তোমাদের যে উত্তম দালান তারা তৈরি করত এবং তাদের হায়াতও ছিল তোমাদের চেয়ে বেশি فاصبح جمعهم بورا ومساكنهم قبورا وامالهم غرورا কিন্তু তারা যা তা না এসেছে তাদের কোনো উপকারে তাদের বাসস্থানগুলো পরিণত হয়েছিল কবরে আর তারা আবিষ্ট ছিল মিথ্যা মোহের ঘরে স্মরণ কর আদ জাতির ছিল এমন এক সেনাবাহিনী যার বিস্তৃতি ছিল আদান থেকে ওমান পর্যন্ত কে আছো আজ আদ জাতির ধ্বংসাবশেষ কিনবে যদি চাই মাত্র দুই দীর্হাম আদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল তারা কিছুই রেখে যায়নি এই বিশাল জাতির অবশিষ্টাংশ স্মৃতিচিহ্ন ধ্বংসাবশেষ যদি আপনি বিক্রি করতে চান তাহলে এটা আপনার জন্য দুই দীর্ঘাম দামও নিয়ে আসবে না অর্থাৎ কিছু অবশিষ্ট নেই তাদের এই তথাকথিত সভ্যতা সিভিলাইজেশন আল্লাহর চোখে সম্পদশালী আর সম্পদহীনের মধ্যে কোন তফাৎ নেই কেননা সমস্ত সম্পত্তি আল্লাহরই দান করা এ কারণে আমাদের মনে রাখা উচিত আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি না কেন উত্তু দালান টেকনোলজি সেটা আমাদের কোন উপকারে আসবে না যদি না এর ভিত্তি আমরা ইমানের উপর স্থাপন করি আমরা যদি আজ জাতির মতো আল্লাহ সুবাহ তার নিদর্শন এবং তার রাসুলকে অস্বীকার করি তাহলে আল্লা সুবহামত আল্লাহ আমাদেরকেও আজ জাতির মতো যন্ত্রণাদায়ক আজাবের মধ্যে নিপতিত করবেন এ কারণে আমাদের উচিত আমাদের সাথে থাকা হককে আঁকড়ে ধরা এ কারণে আমাদের উচিত আমাদের সাথে থাকা হক সত্য আল কুরআনকে আক্রে ধরা এবং কুফ্ফারদের রাস্তাকে পরিত্যাগ করা আমাদের উচিত নিজস্ব পরিচয়কে ধরে রেখে নিজেদের সক্রিয়তা বৈশিষ্ট্যকে বজায় রেখে জীবন অতিবাহিত করা এবং আল্লাহ মহাম্মতা আমাদেরকে যা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকা এবং সেক্ষেত্রে যদি আল্লাহ মোহাম্মতা কুফারদেরকে আজাবে ধ্বংস করে দেন হুদ আলাহিস্লামের সময়ে ইমানদারদেরকে তিনি যেভাবে রক্ষা করেছিলেন আমরা যদি আল্লাহ মোহাম্মত ইমান আনি ইনশা আল্লাহ আমাদেরকে সেভাবে রক্ষা করবেন সুবহান ইজতিম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আল নমিন